ইবনু উমার রাজাহু থেকে বর্ণনা করেছেন যে নাবিসলাল্লা সাল্লাম আশ্বিগার নিষিদ্ধ করেছেন আশ্বিগার হলো কোনো ব্যক্তি নিজের কন্যাকে অন্য এক ব্যক্তির পুত্রের সঙ্গে বিবাহ দিবে এবং তার কন্যা নিজের পুত্রের জন্য আনবে এবং কন্যাই মাহর পাবে না